আনাস রাজিয়াল তু আল্লাহ বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহাম এর যোগে একবার মদিনাবাসী অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষে নিপতিত হল এ সময় কোনো এক জুমার দিনে নবী সাল্লাহ্লাম দিয়েছিলেন। তখন এক লোক উঠে দাঁড়াল এবং বলল হে আল্লাহ রসুল ঘোড়াগুলো নষ্ট হয়ে গেল বকরিগুলো ধ্বংস হয়ে গেল আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করুন নবী সাল্লাহ সাল্লাম তৎক্ষণাৎ দুহাত উঠিয়ে দোয়া করলেন আনাস রাজি আলাহ তু বলেন তখন কাচের মতো আকাশ নির্মল ছিল হঠাৎ মেঘ সৃষ্টিকারী বাতাস শুরু হল এবং মেঘ ঘনীভূত হয়ে গেল অতপর শুরু হলো প্রবল বৃষ্টিপাত যেন আকাশ তার দরজা খুলে দিল আমরা পানি ভেঙে বাড়ি পৌঁছলাম পরবর্তী শুক্রবার পর্যন্ত অনবরত বৃষ্টিপাত হলো ওই শুক্রবারে জুমার সময় ওই ব্যক্তি বা অন্য কেউ দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল গৃহগুলো ধ্বংস হয়ে গেল বৃষ্টি বন্ধের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন তখন নাবি সাল্লাহ আল্লাম মুচকে হাসলেন এবং বললেন हमारे आशेपाशे बिस्टिक अनसद तलान्हनू बोलें तक हमें देखल मदीना आकाश होते मेघराशी चारिदि सर गदीना के मुकुटर मत मन ह